তোমরা যদি দেখতে পাও কোনো ব্যক্তিকে যে মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিচ্ছে তার এই হারিয়ে যাওয়া জিনিস যেন আল্লাহ তাকে ফিরিয়ে না দেয় কেননা মসজিদ এই জন্য তৈরি করা হয়নি কারো হারিয়ে যাওয়া জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া হবে মসজিদে এই জন্য মসজিদ নির্মাণ করা হয়নি মসজিদ নির্মাণ করা হয়ে ছার ইবাদতের জন্য আল্লাহর জিকিরের জন্য আল্লাহ সোহানহত আল্লাহকে স্মরণ করার জন্য তাহলে মসজিদের সম্মান এত বেশি যে মসজিদে হারানো বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়া যাবে না जो क्यों देखे मारास्लम निर्देश दीचे तुम्हारा दोआा करो आल्ला जान त हारिए जा फिरिए ना देना